आजकर सन्गीबाद सेमिनार अत्यंत तात्पर्यपूर्ण एट केंवल बांगलेश समस्या ग्लोबल क्राइसिस आज के अफगानिस्तान कल के मिनिक जार्मानी तेसु फ्रांसे एरपर तुरस्कर विमानबंद सन््रासकांड चलते इसलमर नामे এবং একটা জিনিস পরিষ্কার হয়ে গেল আগে বলা হতো এক শ্রেণীর বুদ্ধিজীবী মিডিয়া ব্যক্তি বলতেন। যে কমে মাদ্রাসা সন্ত্রাসের আখড়া ব্রিডিং সেন্টার অব টেরিস্ট ময়দানে সাম্প্রতিক কর্মকাণ্ডে একথা স্পষ্ট হয়ে গেছে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়ে গেল যে মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয় না এখনকার সন্ত্রাসীরা তৈরি হয় স্কলার স্কুলের মতো ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বিশ্ববিদ্যালয় থেকে কলেজ থেকে গুলশানে সোলাখিয়া যারা হামলা চালালো তারা একজনও মাদ্রাসার ছাত্র নয় তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রার্থী অতএব আমাদের দাবি হচ্ছে একটা স্পষ্ট হয়ে গেল সন্ত্রাসী কোথা থেকে তৈরি হয় একসময় বলা হতো মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক আমরা তো বলবো না যে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হোক এখন আমরা বলবো না তবে নজরদারি বাড়াতে হবে নজরদারি বাড়াতে হবে এবং আমরা সবসময় দাবি করে আসছি কলেজ ইউনিভার্সিটির ভিতরে ইসলামিক স্টাডিজ একশো নম্বরের ইসলামিক স্টাডিজ বাধ্যতামূলক করতে হবে ইসলামের সঠিক শিক্ষা না পাওয়ার কারণে ইসলামের বিভ্রান্তির শিক্ষা তারা পাচ্ছেন এর পিছনে আছে আন্তর্জাতিক ইহুদি দালালদের চক্রান্ত এবং ইসলামের বিকৃত ব্যাখ্যা দিয়ে আমার দেশের তরুণ যাদের চেহারা এখনো কৌশোরের লালিত ভিন্ন পথে তারা প্রবাহিত করছে এগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই ধর্মের কোন সম্পর্ক নাই অকারণে মানুষকে জবাই করে দেওয়া আল্লাহ রসুল সালাই হাজার বছর আগে বলিয়ে গেছেন ইন্ডিয়া দেমা হকুম ইত আমরা তো রসুল শিক্ষা থেকে দূরে আল্লাহবর বলে রমজানের রাতের বেলা আমরা এই বিদেশি যারা আমাদের দেশে বিনিয়োগ করে গার্মেন্টে যারা জায়কার প্রতিনিধি হিসাবে মেট্রো রেলের পরামর্শক হিসেবে এসেছে আমরা এই নাই হজরত আলী রাজি আল্লাহ থেকে যারা বিদ্রোহ করে চলে গেছিল তাদের স্লোগান ছিল ইনিল ইল্লা ই এবং হজরত আলী রাজি আল্লাহকে যে শহীদ করে দিল আব্দুর রহমান করছে আমাদের অত্যন্ত সচেতন এবং সজাগ থাকতে হবে আমি আরেকটা কথা বলতে চাই দা যিনি প্রধান আইএস যিনি প্রধান ডক্টর আবু বকের বাগ ওনার মা বাবা ইহুদি এবং উনি পরিকল্পিত ভাবে কাবুলে শোলাকিয়ায় বোমা ফুটে গুলশনে বোমা ফুটে জার্মানিতে বোমা ফুটে ফ্রান্সে এই পর্যন্ত একটা বোমা ইসরায়েল ফুটে নাই কোথায় গেল তেলাবি কোথায় হাইফা বন্দর ওখানে বোমা ফুটে নাই আর একটা কথা আপনারা দেখুন এর পিছনে হুদি ষড়যন্ত্রা ছবি তুলি আমেরিকার এই সাইট ইন্টেলিজেন্সে পাঠিয়ে দিয়েছে এর আগে বাংলাদেশ গভর্নমেন্ট বলেছিল সন্ত্রাসীদের নাম ডন স্বপন রিপন এদের সেই ইহুদি রিটা কার্ডস ইহুদি উনি ইরাক ইরাকে ওনার বাড়ি ইহুদি উনি ভালো আরবি জানেন এবং এই ষড়যন্ত্র তারা চালাচ্ছে আমাদের সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে এবং আজকে প্রমাণিত হয়ে গেছে যে সন্ত্রাস এটা বৈশ্বিক গ্লোবাল ক্রাইসিস আমি তো আসার সময় একটা পেপার কাটিং ফেলে এসেছি ভারতের একটা পত্রিকা আছে আমাদের মশ্রাম টার্গেট হবে সৌদি আরব হাম খানায় কাবা তে খানায়ে কাবা তারা ভেঙে ফেলবেন কেন আপনি হজর আসফ তবরুক হাসিল কী অতএব আমরা আসবাদ কালো তারা অংশে ফেলবেন আমার কাছে না আন্তর্জাতিক চক্রান্ত এটা এবং আপনাদের জানা আছে একটা গ্রুপ খানায় কাবার হাজার আসবাদ খুলি নব্বই বছর তারা হাজার হয়েছে আমি এদিন বাহারাইন গেছি বাহারেন এ যে সেতু ফাহাদ সেতু ওই প্যারে সৌদি আরবে আমি মাঝখানে পর্যন্ত গেছি সব শিয়া উদ্যোষিত এলাকা তারাই হাজার আসবাদ শুরু করে নিয়ে গিয়েছিল আবার খানায় কাবার উপর শকুনের কালো হাত আমাদের ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে সম্ভব নয় নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে এই সন্ত্রাসবাদের আমাদের মোকাবেলা করতে হবে এবং ঐক্যের বিকল্প নাই এক মুসলিম হারমকে পাশবানি কে লিয়ে নাই হেলসেল এবং মাদ্রাসা আজকে আমার খুব খুশি লাগছে আমি তাকে ধন্যবাদ জানাই বাংলাদেশ বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান গবেষণা চালিয়েছেন যে সন্ত্রাসী কোথায় কোথায় আছে। এবং তিনি তার ইস নেসপন ফর দ্য রাইট অব মিলিটেন্সি জঙ্গিবাদ সন্ত্রাসবাদের জন্য মাদ্রাসা দায়ী নয় মাদ্রাসা দায়ী নয় এক সময় এই দেশের বুদ্ধিজীবীরা বলতো যে মাদ্রাসার সিলেবাস সংশোধন করো আমি থেকে দাবি করব মাদ্রাসার সিলেবাস সংশোধন করতে হবে না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংশোধন করো তাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে জঙ্গি তরি না হয় স্কলারশিপ থেকে জঙ্গি তোরি না হয় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন